আনাস রাজি আলাহতআ আল্লাহন হতে বর্ণিত তিনি বলেন নবী সাল্লাহ আলু সাল্লাম আনসারদেরকে বললেন তোমাদের মধ্যে অপর কেউ আছে কি তারা বলেন না অন্য কেউ নেই তবে আমাদের এক ভাগিনা আছে নবী সাল্লাহ সাল্লাম বললেন কোনো গোত্রের ভাগ্নে সেই গোত্রেরই অন্তর্ভুক্ত